ইসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ ফর সংজ্ঞা ইসলাম বিধি বিধান পালন অধীনের সাথে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে দায়ী সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করার সাথে মাদোয়ের মাঝে একজন সৎ মুম গুণাবলী উপস্থিত হয় সে আল্লাহর সে পারে এবং আল্লাহর এবং আল্লাহর দাহাত জিয়া ফর্যাদায়ের জন্য উপস্থিত হতে পারে প্রকৃতাদ গুণাবলী এখলাস থাকা আল্লাহ সম্পর্ক থাকা আলিম থাকা তাজবিদ জানা থাকা মাতুর ব্যক্তিগত বৈশ্ব্য জানা পর্যটন অব্যাহত লাগে থাকা উত্তম পরিবেশের ব্যবস্থা করা দাওয়াতের প্রতি ঘুটানা দেওয়া দায়কে যেসব বিষয়ে যত্ন হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুগন্ধ ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কথা বলার সময় সুন্নতরণ করা মাতৃভাগে প্রাধান্য দেওয়া পরামর্শ করা ও আধা ঠিক রাখা তর্কে তর্কে না জানা নিজ ব্যক্তিত্বের প্রতি খেয়াল রাখা সমালোচনা পরিহার করা করা পার্থ সাহায্য পরিহার করা হাতে দেওয়া লোককে ত্যাগ করা দাওয়াত পাওয়ার অযোগ্য পাঁচটি শ্রেণী অযোগ্য বীরু কীরপন বিরোধী গড় কোনো দূরের সাথে উৎপত্ত দালাল দাওয়াত যোগ্য কিছু শ্রেণী মুসলিম নতুন দিনদার সাধারণ দিনদার নতুন ধার্মিক এমন মুসলিম নতুন দিনদার সাধারণ দিন ধর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাথা তালেবুল আলেম অন্য অন্য জিয়াতি সংগঠনগুলির সদস্য শহর থেকে দূর অবস্থানকারী যুবক শহর থেকে দূর অবস্থানকারী যুবক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অন্য অন্য ইসলামী দলগুলির সদস্য দাওয়াত দেওয়ার মূল বৃত্তি নাম ইসলাম মৌলিক চরিত্র ইসলামিক চরিত্র স্বতন্ত্রতা নিকটবর্তীতে স্থিরতা